أما بعد فإن أصدقى الحديث كتاب الله وخيل حدي حدي محمد صلى الله عليه وسلم وشغى الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار يقول الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله بفور رحيم يقول سبحانه وتعالى فإن لم يستجيبوا لك فاعلم إن أنما يتبعون أهواءهم من أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين عنابد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله شرع لنبيكم سنان الهدى ولو أنكم صليتم في بيوتكم كما يصلي هذا المتخلف في بيته لا تركتم سنة نبيكم ولو تركتم سنة نبيكم لا ضللتم افرج قال امام مسلم في الصحيح وفي لفظ علمنا الله صلى الله عليه وسلم سنن من سنن الهدى الصلاه في المسجد الذي اذن فيه وفي روايه لابن ওয়া লা তা'রাকতুম সুন্নাত নাবিইকুম লা কাফর্তুম আন উআয়শা রাদিয়াল্লাহু তাআলা عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم سته تلعنتهم ولعنهم الله وكل نبي مجاب الزائد في كتاب الله والمكذب بقدر الله عز وجل والمستحل الله والمستحل من عترتي ما حرم الله সম্মানিতলী আজকের আয়োজনের উপস্থিত ওলামাই রাম সম্মানিত মেহমান বিন্দু আই সিসি এন কর্তৃকে আয়োজিত এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত দায়িত্বশীল বৃন্দ শুরুতেই আল্লাহ সুহানা তালায় অসংখ্য গণিত সুক্রিয়াজ এই মহানরা পুলিশ মেহরবানি করে আমাদেরকে আজকের এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন মজলিসে জল সাহেব একত্রিত হবার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহাবুল্লাহ আলমীর দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সমিত হাউরিন অনেকক্ষণ পর্যন্ত আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন প্রায় আসরের আগ থেকে আরম্ভ করে এতক্ষণ পর্যন্ত দীর্ঘ গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনে আসছেন মধ্যে কদিরাত শেখ মুফতি ডক্টর ইমাম হুসাইন হাফতলাহ তালা তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে শুনিয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে আমার কাছে খুব ভালো লেগেছে চমৎকারভাবে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরেছেন যাতে করে আমরা নবী সাল্লাহ আসলামের সূন্য এবং বেদাত নবী সাল্লাহ আসলামের ভালোবাসা এবং ভালোবাসার নামে যেই জালিয়াতি রয়েছে এগুলোর মধ্যে আমরা পার্থক্য করতে পারি বুঝতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন আমরা আজকের আলোচনায় যে বিষয়টি আমাকে আলোচনা করার জন্য দেওয়া হয়েছে এই বিষয়ে আলোচনার আগে আমি প্রথমে কয়েকটি কথা বলব প্রথমে যে কথাটি বলব সেটি হচ্ছে এই আপনারা জানেন নোয়াখালী অঞ্চল মূলত সারা বাংলাদেশে যারা আইলমির খেদমত করেছে দিনের খেদমত করেছে ইসলামের প্রচার প্রসারের কাজ করেছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এমনকি গ্রামে গঞ্জে আলিফ বা তা সা করে করে মানুষদেরকে আল্লার কিতাবের শিক্ষা দিয়েছে এই নোয়াখালী অঞ্চলের মানুষগুলো ওড়ামাইকে রামড়া গিয়ে ব্যাপকভাবে মানুষদেরকে ইসলামের জ্ঞান দিয়েছে এটা বাংলাদেশের যেই অঞ্চলে আমরা যাই বাংলাদেশে যেই ভূখণ্ডে আমরা যাই যেই জনপদে আমরা যাই সেখানে আমরা এর জন্য সাক্ষ্য পেয়ে যাই যে নোয়াখালী অঞ্চলের আলেমরা নোয়াখালী অঞ্চল থেকে বিভিন্ন স্থান থেকে এসে এখানে আমাদেরকে দিন শিক্ষা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে কথাটি একেবারেই সর্বশেষ আলোচনার মাধ্যমে ডক্টর ইমাম আপনাদের সামনে তুলে ধরেছেন সেখান থেকে আমি আমার আলোচনা শুরু করতে চাই কারণ তিনি যে কথা আলোচনা করেছেন সেখান থেকে আলোচনা এই জন্য শুরু করতে চাই যে অঞ্চলের সারা বাংলাদেশ থাকলেও এই দেশের এই এলাকার মানুষের মূলত যারা ইসলামের কাজ করেছে দিনের কাজ করেছে ইসলামের ক্ষেত্রে তারা নিজেদেরকে নিয়োগ করেছে এই মানুষগুলো মূলত আমরা দেখতে পাই সকল দিক থেকে এগুলো চার ভাগে বিভক্ত একদম লোক হচ্ছে যাদের কাছে ইসলামের জ্ঞান নেই ইসলামের জ্ঞান তারা অর্জন করতে পারে পারিপার্শ্বিক কারণে কোনো না কোনো কারণে ইসলামের জ্ঞান করতে পারেনি এদেরকে যদি আপনি ইসলাম সম্পর্কে বুঝান তাহলে কিন্তু এদেরকে বুঝাতে পারবেন সহি কথা তাদেরকে যখন বলবেন যে এটা হচ্ছে ইসলাম যেহেতু খালি এখানে আপনি কি করতে পারবেন খালি পাত্রের মধ্যে পানি দিতে পারবেন ক্ত তৌহিদের জ্ঞান শূন্য বক্তব্য বেদাত মুক্তি আমলের বক্তব্য এই কথাগুলো যখন বিভিন্ন মানুষদের কাছে বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে তুলে ধরা হয় দেখা যাচ্ছে তারা বুঝতে পারতেছে যে আমাদের নকশ রয়েছে আমাদের ঘাটতি আছে আমাদের অভাব আছে ঘাটতি আছে তারা জানে তাদের সেখানে মূর্খতা আছে অজ্ঞতা আছে আরেকটা গ্রুপ হচ্ছে যাদের পূর্ণ জ্ঞান রয়েছে একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রয়েছে তাদেরকে যখন আপনি কোনো বিষয় সম্পর্কে বুঝাবেন যে আপনার যে জ্ঞান আছে তাকে ঘাটতি রয়েছে এই বিষয়টি তার কাছে ক্লিয়ার হবে স্পষ্ট হবে যে আমার এই জ্ঞানের মধ্যে ভুল আছে কিন্তু তৃতীয় এবং চতুর্থ প্রকার মানুষ হচ্ছে ওরা যাদের অর্ধেক জ্ঞান রয়েছে আর জ্ঞান নেই অথবা যাদের জ্ঞান আছে কিন্তু তখন দেখবেন যে এদের এদের ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া এগুলো বিজ্ঞানের পরিভাষা বলা হয় সবটাই হচ্ছে এরা কোনটাই গ্রহণ করতে রাজি নয় হয়তো হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে হঠাৎ করে আপনারা কোন মানে ইসলামকে নষ্ট করে দিচ্ছেন দিনকে নষ্ট করে দিচ্ছেন আপনি একটু শুনুন আপনি একটু মাথাকে ঠান্ডা করে বুঝার চেষ্টা করুন আসলে কি বক্তব্য দেওয়া হচ্ছে কি কথা বলা হচ্ছে আমার বন্ধুগণ ফলে যাদের জ্ঞানের মধ্যে অর্ধেক জ্ঞান রয়েছে কিছু আছে কিছু নেই তাদেরকে বোঝানো খুব কঠিন অথবা যাদের জ্ঞান আছে কিন্তু ভুল জ্ঞান আছে ভুল জ্ঞানে ভরপুর হয়ে আছে কারণ এখানে তো যা আছে ভিতরে যা কিছু আছে এগুলো মানে বিষাক্ত পানি দিয়ে আপনি যাবেন যখন সত্য কথাটি সামনে তুলে ধরবেন তৌহিতের বক্তব্য সুন্নার বক্তব্য ইসলামের বক্তব্য গোরআ এবং হাজি বক্তব্য আপনি দেখবেন যে তিনি রিয়াক্ট করছেন তিনি মনে হচ্ছে যেন আসমান থেকে তার মানে মাথার উপর মনে হয়ে যেন আজ পর্যন্ত এই দিন অবিকৃত যেভাবে নাজিল হয়েছে ঠিক সেভাবে রয়ে গিয়েছে কিন্তু আমরা জানতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য ঠিক কিনা আমরা জানতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য ফলে এই অঞ্চলের এই অভাবের কারণে কিছু কিছু মানে মাথা ভুল বিকৃত বিভ্রান্ত হয়ে আছে আবার কিছু কিছু মধ্যে হাফ আছে অর্ধেক আছে এই কারণে মূলত কোনোভাবেই এই কথা বুজানো সম্ভব হচ্ছে না সারা বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন জনপদে জেলা উপজেলায় ইসলামের সহি বক্তব্য গুলো কোরআন হাদিসের বক্তব্যগুলো মানুষগুলো শোনার জন্য আগ্রহ নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ব্যাপকভাবে নিজেরাই গবেষণা শুরু করে দিয়েছে আলেমদের কাছে হাদিসের শুরু করে দিয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই নোয়াখালী অঞ্চল পুরা নোয়াখালী বলতে পারেন বৃহত্তর নোয়াখালী যেটাকে বলা হয় তাকে এ অঞ্চলে সহি আকিদার কোরআন এবং হাদিসের বক্তব্য যখনই দিতে যাবেন আজ থেকে চোদ্দশো বছর আগে সাহাবাই কেরামদেরকে যে দিনের উপর রেখে গেছেন ঠিক সেই দিনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আর গতানুগতিক বক্তব্য ট্রেডিশনাল যে বক্তব্য আপনারা শুনে এসেছেন সে বক্তব্য মূলত আপনাদের কাছে থাকার কারণে আপনারা মনে করতেছেন যে আমরা তো মিলাতে পারলাম না মিলাতে পারবেন আপনি একটু চিন্তা করুন আপনি একটু বিবেচনা করুন তাহলে আপনি অবশ্যই মিলাতে পারবেন আপনার জ্ঞান হবে দ্বিতীয় যে বিষয়টি আমি আজকে এই কনফিউশন আপনাদের এখানে অপনোদন করতে চাই একটা সংশয় দূর করতে চাই সেটি হচ্ছে আজকে কাকতালীয় ভাবে মূলত রবি আবুয়াল মাসের বারো তারিখ হয়ে গিয়েছে রবি বারো তারিখ আপনারা জানেন যে বাংলাদেশে একটা বড় ধরনের তারপরে ঈদাদ সম্পর্ক নেই এটা খেয়াল রাখতে হবে যে এইটা আপনারা হয়তো মনে করেন যে হয়তো রবি বারো তারিখে এই অনুষ্ঠান দিয়েছে সম্ভবত রবি বারো কেন্দ্র করে এই অনুষ্ঠানের সাথে মূলত রবি আহ্বালের বারো তারিখের সামান্যতম সম্পর্ক নেই এটি মূলত রবিউল আউ্বালের সাথে সম্পৃক্ত মানে অনুষ্ঠান নয় এমনি আগে থেকে এর পরিকল্পনা ছিল কিন্তু সুযোগ হয়েছে এই করার জন্য এই করা। বন্ধুগণ মাস এই মাসকে কেন্দ্র করে এই মাসের সুন্নাকে কেন্দ্র করে উম্মতি মাহমদি মূলত চারটি ভাগে বিভক্ত হয়ে গেছে কয়টি ভাগে বললাম বিভক্ত হয়েছে চারটি ভাগে বিভক্ত হয়ে গেছে প্রথম দল হচ্ছে যে রবিউল আব্বাল মাসের মধ্যে তারা নবী সাল্লাহ মৃত্যু হয়েছে নবী সাল্লা উলি সাল্লামের জীবনের অনেকগুলো ঘটনা রবিউল আউ্ল মাসের সাথে সম্পৃক্ত নবী সাল্লাহামের জীবনের মূল যে ঘটনাগুলো রয়েছে সেগুলো সবকিছুকে উপেক্ষা করে তারা মিলাদুলনী হিসেবে এই রবিউল আবুয়াল মাসটাকে মিলাদুলনীর মাস হিসেবে কি করেছে আখ্যায়িত করে দিয়েছে আমার বন্ধু রবিউল আবুয়াল মাস কিন্তু মিলাদুল মাস নয় শুধু মিলাদুলনীর মাস নয় আপনাদের জানতে হবে নবী সাল্লা ভাবে রবি হয়েছে ঠিক রবি সমস্ত জন্মটাকে প্রাধান্য দিবেন না মৃত্যুটাকে প্রাধান্য দিবেন কি মনে করেন আপনারা সাহাবাই কালাম নবী সাল্লামের জন্মে যত বেশি খুশি হয়েছেন না সাহাবাই কালাম নবী সাল্লাহ মৃত্যুতে তত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন যদি এই মুসিবত চালিয়ে দেওয়া হতো তাহলে দিন রাতে পরিণত হয়ে যেত এত বড় মুসিবত আমাদের উপর আল্লাহ রসুল সাল্লাহামের মৃত্যুর মাধ্যমে হয়েছে সাহাবাই কামের বক্তব্য সাব্যস্ত হয়েছে বরং তার জীবনে সাল মুসিব দেখে তার জীবনের সমস্ত মুসিবত তার জন্য হালকা হয়ে যাবে বুঝতে পেরেছেন কারণ আল্লাহ রাসুল সাল্লাহামের ইন্তকারের বিষয় যে ছিল গোটা কেমন পর্যন্ত আগত মানব পুষ্ঠির জন্য বড় মুসিবত এটাকে উপেক্ষা করে একটা লোক তারা এইগুলো বন্ধুগণ শুধু যে মিলাদের আবিষ্কার করছে তা নয় মিলাদ এমনিতেই আপনারা জানেন এটা আবিষ্কার হয়েছে ছয়শ চব্বিশনে নবী সাল্লাহ ইন্টেকালে প্রায় সাড়ে বছর পর মিলাদুল নবী এর উপর এখন ঈদ শব্দ লাগিয়ে দিয়ে বেদাত বেদাত করেছে ঈদ এ মিলাদাম এটা হচ্ছে বেদাত প্লাস কারণ যারা এই মিলাদ আবিষ্কার করেছে তারাও কিন্তু এটাকে ওইভাবে ঈদ হিসেবে ঈদ হিসেবে আখ্যায়িত করেছে এখন শুধু রাখে নাই বরং আমরা বিভিন্ন বিল বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি যে তারা এই বেদাতের সাথে এটাকে নাম দিয়েছে সৈজিদুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ বলেন নৌজবিল্লাহ সকল ঈদের সেরা ঈদ নৌজবিল্লাহ জানি মুসলিমদের জন্য রসুল্লাহ করেছেন আনুষ্ঠানিকতার কাছে ঘোষণা করেন নেই শুধুমাত্র ঈদ উল ফর এবং ঈদুল আজহার আনুষ্ঠানিকতার বিষয়টি রসুল আদিসের মাধ্যমে বলেছেন এছাড়া আর কোন ঈদ মুসলমানরা জানে না বছর নয় মারা গিয়েছেন এই সময় পর্যন্ত মিরাদ শব্দের এই মিলাদের নামে কোনো অনুষ্ঠানের এই মিলাদের নামে কোনো ঈদের কোনো অস্তিত্ব ছিল না এরপরে সাহাবিদের পর যারা তাবি ছিলেন তাবি সবাই মারা গিয়েছেন পরে তবে তাব যারা ছিলেন তারা মারা গিয়েছেন এই ধরনের সমস্ত ওলামাই গ্রামের রক্ত মতে এরা মূলত ছিল মন ছিল এরা যখন ক্ষমতায় আসলো তখন তাদেরই এক শাসক হয়ে গেছে এরা হচ্ছে মূলত সত্যিকার মুক্ত প্রথম দল আল মুক্তি দল এটি যে বেদাত এই ব্যাপারে মূলত আমাদের এই বাংলাদেশের সত্যিকার সুন্নার করে থাকে এবং ঈদ হিসেবে পালন করে থাকে সুতরাং এটি বেদাত হওয়ার ব্যাপারে সামান্যতম কোন দিমত নেই এরা হচ্ছে মুক্ত বেদাতি গ্রুপ এই উন্মতের মধ্যে এই মুক্তা দিয়ে গ্রুপ রয়েছে ব্যাপক আপনি দেখেন নিল্লা যে সেখানে বাহির থেকে একজন তাদের মানে সকল একজন পীর অথবা পীরের বাচ্চা সেখানে নিয়ে আসা হয় তারপরে তাকে স্টেজে বসানো হয় তাকে ফুলের মালা দেওয়া হয় তার গায়ের মধ্যে ফুল ছিটানো হয় এটা কোন ধরনের পূজা এটা কোন ইসলাম সাহাবাইক রাম নবী সাল সাহাবিরা যদি এটি দেখতেন তারা কি বলতেন যে এরা উম্মদী এরা মোহাম্মদ এটা স্বীকার করতেন আমি বিশ্বাস করি আমি মোট মোটেও মনে করি না এরা উম্মতে মোহাম্মদ এর কোথায় স্বীকার করতেন না সাহাবাইক রাম কারণ উম্মত মোহাম্মদীর কাজ এটি হবে না নবী সাল্লাহ ইসলামের থেকে আমরা এই জ্ঞান নেই নি নবীলামের থেকে শিক্ষা আমরা পাইনি এটা হলো প্রথম গ্রুপ বললাম এটা হলো আল মুফতাদিয়া গ্রুপ যারা বেদাতের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে নিয়েছে এবং বেদাতের মধ্যে নিজেরা জড়িত হয়ে যাচ্ছে যে গ্রুপ সেটা হলো আল মুহা আল মুহা হল যারা নবী সাল্লাহামের মিলাদকে মূলত এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত এটা খ্রিস্টানদের আসা আলী ইসালাহ ইসলামের বড়দিন পালন করার যে উৎসব সেই উৎসবের সাথে এটাকে একসাথ একাকার করে দিয়েছে এটা হলো মুহা এটা কুহুরি এটা ইসলামতে যাবে ইসলামের সাথে কোন সম্পর্কে থাকবে না সাথে নিজেকে সন্ত্রী করবে তাদের সাথে মিলিয়ে নিবে ফুয়ে মিনহুম সে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে এটা হলো মুহা দ্বিতীয় দল এখন বর্তমানে আপনি দেখতে পাবেন যে মানে মিলাদের অনুষ্ঠানটা মূলত এমন এক পর্যায়ে চলে গিয়েছে আপনি মিলাদুল এটা দেখবেন আলম আজমুল ওসিদের মধ্যে দেখবেন আলম আজমুল ওসিদ এটাই আরবি একটি মানে এটাকে বলা থাকে ডিকশনারি আরবি ডিকশনারি মধ্যে দেখবেন যে মধ্যে কি লেখা আছে তখনকার সময় মিলাদুল বলতে যখন আজবুল ওসিদ লেখা হয় তখন এটি মানে মিশরের সর্বোচ্চ ওলামা পরিষদের একটা কাউন্সিল হয়েছিল সেই কাউন্সিলের পক্ষ থেকে রচিত একটি বই তিনটি পর্যায়ে তিনটি ধাপে রচিত একটি মর্যাদা বেশি না রাসুলের মর্যাদা বেশি রাসুল মোহাম্মদ রাসুল বেশি সুতরাং মাহমুদ তার রেসালতের মাধ্যমে তার মর্যাদা আরো বেশি সাব্যস্ত হয়েছে মাধ্যমে তার তার বিষয় উল্লেখ করলে চলবে না আমার বন্ধুগণ বলতে হল এই যে আমাদের এই উম্মতে মোহাম্মদের মধ্যে এখন একটা গ্রুপ বেরিয়েছে যারা এই সলিহি সালামের জন্মদিন যেভাবে ঘটা করে খ্রিস্টানরা বড়দিন হিসেবে পালন করে ঠিক সেভাবে শুধুমাত্র জন্মদিন নিয়েই ব্যস্ত হয়ে গিয়েছে এরা হলো আল মুসাবসাব যারা মূলত খ্রিস্টানদের সাথে নিজেদেরকে খ্রিস্টানদের যে কালচার রয়েছে খ্রিস্টানদের যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতির সাথে নিজেদেরকে মার্চ করে দিচ্ছে এক সাথ করে দিচ্ছে এটা যদি কেউ করেন তাহলে মূলত তারা কুফুরির মধ্যে নিমজ্জিত হবে এটা শুধু বেদাত হবে না এটা শুধু বেদাত হবে না খেয়াল রাখতে হবে আজকে মুসলিম উম্মা আমরা কোন পথে যাচ্ছি আমরা কি মুসলিম উম্মা হেদায়তের দিকে বিভ্রান্তের দিকে গ্রুপ হচ্ছে তারা হলো যারা নবী সাল্লামের রুবুল আউয়াল মাস যখন আসে রুবুল আউয়াল মাসে যেহেতু নবী সালের জন্ম হয় আল্লাহ আব্বুল পর্যন্ত আগত মানুষের জন্য রেসুল এবং নবী হিসেবে প্রেরণ করেছেন রবিউল আব্বাল মাসে তাই রবি আবু আল মাসে নবী সাল্লা ইসলামের জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা হওয়ার কারণে একদল লোক মনে করে থাকে যেহেতু রবি সাল্লা জীবনে রবিটি নবী সাল্লা বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে রবিআালের অনুষ্ঠান রবিটাকে গুরুত্ব দেওয়া যেতে পারে এরা একদল লোক এরা হচ্ছে আলতালা আলমতা এরা ব্যাখ্যা করেছে এরা নিজেরা একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে বর্ণনা আমি দিয়েছি এই সমস্ত ঘটনা মূলত নবী সাল্লা সময় হলেও সাহবাই কেরাম নবী সাল্লা সাল্লামের জীবনে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে রবিল আব মাসে এই ধরনের কোনো আনুষ্ঠানিকতা এই ধরনের কোনাল্লামের রবি মাস কেন্দ্রিক সাহাবাই কালামের কাছ থেকে আমরা এমন কোন আমল পাইনি যে আমলের কারণে একথা বলা যেতে পারে যে হ্যাঁ রবি মাসে যেহেতু এতগুলো ঘটনা ঘটেছে আলোচনা করি ফলে দেখা যায় এই গোষ্ঠী যারা মত উকবিলা রয়েছে তারা রবি মাস এলেই তোমারই গঙ্গাই রবিউল আকাল গেলে তোমায় ভুলে যাই রবি মাস চলে গেল আর কোন খবর নেই রবিল্লা মাস যখন দেখা দেয় তখন দেখা যায় অনেক বিবৃতি অনেক নবী অনেক মাহফিল অনেক আলোচনা নবী নবীর নবীর জীবন আদর্শ অনুসরণ করতে হবে বিবৃতি দিচ্ছেন পত্রিকায় লিখছেন কিন্তু রবিল্লা মাস যখন চলে যায় পুরা বছর নবী সাল্লাহমের সাথে আর কোন সম্পর্ক নেই এদের কাজ ভুল এটা ও ভুল এ কাজটি ভুল এরা বুঝতে পারেনি তৃতীয় সম্প্রদায় চতুর্থ হচ্ছে আল মুখা যারা সত্যিকার নবী সাল্লাহামের সুন্নাকে আঁকড়ে ধরেছে নবী সাল্লামের সুন্নাকে যারা আঁকড়ে ধরেছে সাহাবাই কালাম একদিন এসে আল্লাহ নবী সালাম কে কত বেশি ভালোবাসতেন এর প্রমাণ তুলে ধরার জন্য অমরুল খতী বললেন আমার পরিবার পরিজন আমার সম্পদ সবকিছু আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে ভালোবাসার বেশি আপনি আমার কাছে ভালোবাসার হকদার আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি অমরুল্লাহ কত বেশি ভালোবাসেন সেটা প্রকাশ করার জন্য আল্লাহ নবী সাল্লা কাছে না আর সব কিছুর চেয়ে আমি বেশি ভালোবাসি আপনি নিজেকে একটু এই বিষয়টা নিয়ে আপনি নিজে নিজে চিন্তা করেন আমি সাইফুল্লাহ নিজে নিজে চিন্তা করি যে আমি রসুল সাল্লা উলিয়ামকে কতটুকু ভালোবাসি আমি কি আমার সন্তানের চেয়ে আমি কি আমার স্ত্রী কি আমার পিতা মাতার কাছে আল্লাহ নবী সাল্লা কত বেশি ভালোবাসতেন এটা প্রমাণ দেওয়ার জন্য আমার বন্ধুগণ রসুল্লাহ সাল্লামের কাছে এসে কথা বললেন আল্লা নবী সাল্লাম বললেন সেই সত্তার কসম করে বলছি অমর যার হাতে আমার জীবন রয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি হতে নিয়ে আসলেন বুঝতে পারলেন বুঝতে পারলেন ভালোবাসার মধ্যে এখানে নিজেকে এখন যদি সত্যিকার ভালোবাসার এবং ইমানের পরিচয় দিতে চাও তাহলে মোহাম্মদকে নিজের চেয়ে বেশি ভালোবাসো তখন তার নার্স এই ব্যাপারে দিয়েছে। তখন বলেন্লাহর হে অমর এখন তুমি সত্যিকার ইমারের মানে উত্তীর্ণ হতে পেরেছ এটা হলো একজন সাহাবির কথা বললাম একজন তার ছিল সেটাও আপনারা জানেন আমার বন্ধুবর্ণ অমরুল খতাবাহ এইভাবে রসুল্লামকে এইভাবে ভালোবাসতেন প্রত্যেক একটা দুইটা রবিল আব্বাল মাস যায়নি নবিসাম নব্বত প্রাপ্তির পর থেকে আরম্ভ করে তেরোটি রবিল আব্বাল মাস গিয়েছে কয়টি গিয়েছে না তেইশটি তেইশটি রবিল আব্বাল মাস গিয়েছে দেশটি রবিআল কিন্তুভূত করেনি রবিআাল মাসের সাথে সম্পৃক্ত করেনি বরং নবী সাল্লা ভালোবাসার সত্যিকার প্রমাণ দেয়ার জন্য যখন সাহবাই কেরাম নির্দেশনা দিয়েছেন তখন বলেছেন যে সোমবার দিন আমি এই দিন আমি এই দিনে আল্লাহ রবুল কাছে উঠে নেওয়া হয় এবং নবী ইসলাম এই দিন জন্মগ্রহণ করেছেন তাই নবী সাল ইসলাম বলেছেন তোমরা এই দিনে সিয়াম পালন করো একদিনের জন্য নয় কথা কি বুঝতে পেরেছেন সপ্তাহে কয়দিন অন্তপক্ষে ক্ষে সপ্তাহে একদিনে শনিবার এখান থেকে ভালোবাসার মাধ্যমে তারা সাজিয়েছেন নবী সালাম ভালোবাসার মাধ্যমে সাজিয়েছেন তাই এই কারণে সাহবাই কখনো শুধু রবিরা মাস কেন্দ্রিক সাহবাইকে রাম কোনো আমল করতেন না আমরা এখানে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের ভুল আমরা অনেক বেশি উদ্ভ্রান্ত হচ্ছি হয়তো আপনি বলবেন যে এর অর্থ কি আমরা কি এটা বলছি যে নবীকে না আপনারা নবীসাল্লাহকে ভালোবাসেন না কেউ কেউ এ কথা বলেন যে আপনারা ওয়াহিরা নবী সাল্লাহকে ভালোবাসেন না নবী সাল্লাহামকে যারা ভালোবাসে তাদের কাছ থেকে নবিস ভালোবাসার ডকুমেন্ট নিতে হবে কিভাবে নবী সাল্লাহকে ভালোবাসেছেন সাহাবাই কেরামের কাছ থেকে আমরা ভালোবাসার তার আছ থেকে নামে এটা মূলত জাল ভালোবাসা এটা কি জাল ভালোবাসা এটা জাল নোটের মতো কথা কি বুঝতে এটা আসল ভালোবাসা নয় আসল ভালোবাসা নয় জাল নোটের মতো এটি মূল্য নেই এটা চলবে না এটা আপনার বিক্রি হবে না এটার মূল্য পাবে না যদি মূল্য পেতে হয় তাহলে বন্ধুগণ এটি শুধুমাত্র আজকের এই ঘটনার সাথে যেহেতু আজকে ডাক্তারিও ভাবে মূলত মানে বারোই রবি প্রোগ্রাম হয়েছে হয়তো আপনারা মনে করতে পারেন যে সাইফুল্লাহ ভাই বাড়ি রবিল আহ্বাল এসে আবার আপনারা মাহফিল শুরু করে দিয়েছেন আপনারাও প্রোগ্রাম শুরু করে দিয়েছেন ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আলোচনার এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো শুধুমাত্র আজকের আলোচনার জন্য কিছু দৃষ্টি আকর্ষণীয় কথা আপনাদের কাছে বললাম আসুন যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে সেটা বলো সুলসালসাল্লামের জীবন ও কর্মে কর্মের আলোকে সুনার পরিচয় গুরুত্ব এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সময়ের দিকে লক্ষ্য রেখে আমি অল্প কয়েকটি কথা বলবো যেহেতু রাত বেশি হয়ে গেছে আর আমার পরে আপনারা জানেন যে বাংলাদেশে যাদেরকে আলেম হিসেবে না চিনলে আপনি আলেম চিনতে পারেন নাই এই ধরনের একজন বড় শেখ বড় আলেম ফদিরাজু শেখ আলু সত্তর মোহাম্মদ জাকারিয়া রয়েছেন যার সামনে আলোচনা করা আমার জন্য সাধারণ মানুষের খুবই ধৃষ্টতা বুঝতে পেরেছেন এই ধরনের বড় একজন আলোচক রয়েছেন যাদের আইন থেকে মানুষ সমৃদ্ধ হওয়ার মতো যাদের এই সমস্ত তিনি আলোচনা করবেন ইনশাআল এই যে দাঁত বেশি হয়ে যাচ্ছে আমি শুধু কয়েকটি কথা বলেই শেষ করব। নবী সাল্লা জীবন ও কর্মের আলোকে সুন্দরের পরিচয় বন্ধুগণ নবী সালের গোটা জীবনটাকে আমরা দুটি পর্যায়ে জানি একটা হচ্ছে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 এই জীবনে নবী সাল্লাহ ইসলামের ব্যাপারে তার যারা বিরোধী ছিল ঘোষণা করার পর নবী হিসেবে রাসুল হিসেবে নিজেকে দাবি করার পর যারা তার বিরুদ্ধাচরণ করেছে তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে যখন আবু সুফিয়ান গিয়ে উপস্থিত হলো আবু সুফিয়ান নবী সাল্লাম যে ইসলামের বক্তব্য দিচ্ছেন এর বিরুদ্ধে বিরোধিতা করার জন্য মুসলমানদের বিরোধিতা করার জন্য ইসলামের বিরোধিতা করার জন্য যার কথা বলছো তিনি তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান করতেছে নতুন দিবীর দিকে আহ্বান করতেছে তিনি জীবনে কোনো সময় তোমাদের সাথে কোনো সময় মিথ্যা কথা বলেছে কিনা আগে তুমি সেই সাক্ষ্য দাও তখন আবু সুফিয়ান তোমাদের বিরোধিতার কারণ কি যিনি তোমাদের সাথে জীবনে কোনোদিন মিথ্যা বলেনি তিনি আসমানে অভির ব্যাপারে মিথ্যা বলেছে এটা কিভাবে তোমরা ধারণা করতে পারো কিভাবে ধারণা করতে পারো আমার নবীলামের জীবনটা গোটার জীবনটাই আমার বন্ধুগণ এটা কোনো রাজনৈতিক ব্যক্তির জীবন নয় কোন নেতা নেত্রীর জীবন নয় গোটা জীবনটা এমন ভাবে সাজানো ছিল যে সেখানে গেলাম না এরপরের পর্যায়ে আসি নবুতের পরবর্তী জীবন নবী সাল্লাবুল ইসলামের বন্ধুকর্ম নবী সালী ইসলাম নবুত প্রাপ্তির পরে নবী ইসলাম যখন রেসারতের কথা ঘোষণা করলেন স্মারক নিয়ে আসলেন তখন নবী সালীক নয় শত শত মানুষের চোখের আয়নার মধ্যে চলে আসলো প্রত্যেকটি কাজ কি নবী সাল্লাহামের যাতে করে পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করা যায় কার্যন্ত আদত উন্নতের জন্য যাতে করে নবী সাল্লা প্রত্যেকটি আমুলকে সংরক্ষণ করা যায় তাদের চোখের মাধ্যমে তাদের স্মৃতির মাধ্যমে নবী সালের কথাগুলোকে রেকর্ড করতেছিলেন নবীমের কাজ গুলোকে রেকর্ড করতেছিলেন সবটাই রেকর্ড হয়ে আমাদের কাছে এগুলো রয়েছে পরম্পরা রয়েছে সূত্র রয়েছে উৎস রয়েছে আন্দাজ অনুমানের উপরে একটি কথাও সাব্যস্ত করা মোহাম্মদের উপর মিথ্যাচার করার সামিল এবং জাহাঞ্জামে যাওয়ার উৎস আর কিছুই না একটি কথা বলার সুযোগ এখানে নেই আপনাকে একটা প্রশ্ন করব। তার প্রশ্ন করলেন প্রশ্ন করার পর ইমাম মালিক রহমতুল্লাহ চুপ করে আসেন তিনি আমার বন্ধুগণ ওই ব্যক্তি বললেন ইমাম আপনি উত্তর দেন আপনি উত্তর দেন সহজ কথা অনেক সময় দেখি যে তখন আমি বেঁচে যাই আমি শুধু তার দিকে তাকিয়ে থাকি আর বেঁচে যাই কথা কি বুঝতে বেঁচে গেল আমি তার দিকে তাকিয়ে থাকি তো আমি বলি যে হয়ে গিয়েছে আমার আর প্রয়োজন নেই যিনি উত্তর দিয়েছেন তিনি বুঝতে পারেননি তিনি হয়তো মনে করেছেন যে উত্তর দিয়ে বড় হয়ে গেলাম কিন্তু হতে পারে যে জাহান্ডামে নিজের স্থান নির্দিষ্ট করে নিয়েছেন সেই খবর তো আপনার নেই কথা কি বুঝতে পেরেছেন কিনা ইমাম রহমতুল চুপ করে আছেন বললেন যে ইমাম আপনি উত্তর দেন বললো যে আমি আগে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আখে হাতের বিষয়টি একটু ভালো করে চিন্তা করে নেই তোমার এই প্রশ্নের দিতে পারবো কিনা কোথাকে বুঝতে পেরেছেন আন্দাজের উপর যে বক্তব্য চালিয়ে যাচ্ছেন এখন তো শীতকাল যখন আসে ওয়াজ মাহবিল প্রত্যেকটি গঞ্জে গঞ্জে প্রত্যেকটি গ্রামে গ্রামে আর যার যেমন মাশাল আল্লাহবুল আলমিন যেহেতু মুখ দুইটা দিয়েছেন একবারে অপেন কোনো ট্যাক্স লাগে না এক কাজে ট্যাক্স নেই শুধু এই বক্তব্যের মধ্যে কি নাই কোনো ট্যাক্স নেই যাই খুশি তাই বলতে পারতেছেন ট্যাক্স নেই ট্যাক্সবিহীন আরো কোন খারাপ পর্যায়ে চলে যায় কিনা আল্লাহ হব আলাম আমাদেরকে হেদায়ত দান করেন বলুন আমিন এটাকে একটা শিল্পে পরিণত করেছে কথা কি বুঝতে পেরেছেন এটাকে একটা শিল্পে পরিণত করেছে এবং এই শিল্পে পরিণত করার কারণে এখন এটি মূলত এক প্রকারের রমরমা ব্যবসায় পরিণত হয়েছে এটা দাবাতি কাজ নয় এটা দায়ীর কাজ নয় খুব ভালো করে জানেন আল্লাহ কসম করে বলছি তারা এই আয়াতের কোনো ভাবে অন্তর্ভুক্ত হবে না যে দাওয়াত দিতে আসছে কিনা আপনাকে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন এরা দায়ী নয় এরা হচ্ছে মাত্র যাদেরকে হয়েছে তারা নিজেরা দাওয়াত নিয়ে আসছে দাওয়াত দিতে আসে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 যদি আপনি কোনো কাজ বলেন সুন্না তাহলে আপনাকে দলিল দিতে হবে কোনো কাজকে যদি আপনি বলেন এ তাহলে আপনাকে দলিল দিতে হবে যদি কোন কাজকে আপনি মনে করেন যে কাজ তাহলে আপনাকে দলিল দিতে হবে তাহলে আপনাকে দলিল দিতে হবে কোন রাত কে যদি আপনি মনে করেন এটা বুজুর্গ রাত তাহলে আপনাকে দলিল দিতে হবে কোথায় বুঝতে পারিস তাহলে আপনাকে দলিল দিতে হবে দলিল ভিত্তিতে আপনাকে দিতে হবে ফলে নবী সাল্লাম এর গোটা জীবনের পর থেকে আর কয় ভাগ করেছেন অনেক দীর্ঘ আলোচনা অনেক দীর্ঘ আলোচনা ষোলোটি ভাগে ভাগ করেছেন যাতে করে নবী সাল্লা কাজগুলো আমরা কখন কোনটা শুননা হবে কোনটা শুননা হবে না কোনটা বিশ্লেষণ করা হয়েছে মূলত হাজি কিতাব গুলোতে এবং ওলামে পেন তাদের কিতাবগুলোর মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা করেছেন আমার বন্ধুগণ আমি শুধু একটি বিষয় আলোচনা করব যেটা আমাকে পয়েন্ট দেয়া হয়েছে সেটা হলো নবী সাল্লা এই কাজগুলোকে আমরা বলে থাকি সুননা বা আপনারা শুনছেন যে সুনা এটাকে কি বলা হয় সূন্না অথবা থাকে আমি সুন সম্পর্কে বা সুন সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে এই সুন বলতে আমরা কি বুঝি কারণ আমরা অনেকেই জানি সুন কি জিনিস এবং সুন্নাতের আমাদের এই পরিভাষার মধ্যে মিসকনসেপ্ট হওয়ার কারণে আমরা বুঝতে পারি নাই প্রথমে আমরা অথবা এসার পরে যে সুনত গুলো আদায় করা হয় আমরা অনেকে মনে করছি এটা হচ্ছে যেমন এগুলো আমরা জানি না করা সুন তারপরে আমাদের সমাজের প্রচলিত আছে ধারণাটা এটা আসল এবার আসি ফকি সুন্নাতের একটা সংজ্ঞা দিয়েছেন উসুল উলফের মধ্যে উসুলি যারা তারা সুননাথের একটা সংজ্ঞা দিয়েছেন দিনের মধ্যে যারা আকিদার উপর লিখেছেন আকিদের উপর যারা আলোচনা করেছেন তারা শূন্য একটা সংজ্ঞা দিয়েছেন শূন্য একটা পরিচয় দিয়েছেন উদ্দিনের মধ্যে যারা আলোচনা করেছেন তারা শূন্যতের একটা সংজ্ঞা দিয়েছেন ফলে গন হাদিসের মধ্যে শূন্যতের একটা পরিচয় দিয়েছেন আহলুসী রাজা সীর কিতাব লিখেছেন রবি সাল্লাহ জীবনের উপর যারা কিতাব লিখেছেন তারা রবিশলের শূন্যতের উপর একটা সংজ্ঞা দিয়েছেন একটা পরিচয় দিয়েছেন শূন্যতের একটা সংজ্ঞা দিয়েছেন মিলানোর জন্য চেষ্টা করব। যদি আমাদের হাতে সময় থাকে জানিনা এতটুকু পর্যন্ত সময় আমাদের খোলা কিনা প্রথম হচ্ছে আসুন ফকিগঞ্জ সুননাথের যে সংজ্ঞা দিয়েছেন প্রেক্ষায় মধ্যে হানাবি মজাবের সবচেয়ে বড় কিতাব অনেক বেশি গ্রহণযোগ্য কিতাবাই শামী বলা হয় তাকে আবিদিন রহমানিখা এর মধ্যে তিনি উল্লেখ করেছেন শূন্য হচ্ছে মূলত এই কিতাবের মধ্যে মূলত যেহেতু হানাফিতে হানাফি মা দুইভাগে বাক করেছেন এই জন্য তারা সুন্নতের পরিচয়টাকে ভিন্ন করে দিয়েছেন তারপরে তিনি বলেছেন এটাকে শূন্যা এটা কি বলেন শূন্য তিমু আকাদা সুনানুল রুহুদা সুনানু হুদার পরিচয় কি তিনি সুনানুর হুদার পরিচয়ের মধ্যে তিনি উল্লেখ করেন বলেন যে যে ব্যক্তি এই কাজটি করবে তাকে সবাব দেওয়া হবে যদি কোন ওজন ছাড়া যদি কেউ এই কাজ ত্যাগ করে বর্জন করে তাহলে তাকে তিরস্কৃত করা হবে তাকে তিরস্কৃত করা হবে ঠিক একই বক্তব্য আলমানারের মধ্যে ক্ষেত্রে এরপরে তিনি বলেন দ্বিতীয় প্রকার হচ্ছে প্রকার হচ্ছে অতিরিক্ত সুন এটাকে তারা মুস্তাহাবের কাছাকাছি বলেছেন কাছে বলেছেন বিবেচিত হবে না তাহলে এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝতে পারলাম শুননা হচ্ছে যদি কেউ করে তিনি কি পাবেন সব পাবেন ঠিক না এই সংজ্ঞা থেকে বুঝতে পারলাম শুননা যিনি করেন তিনি সব পাবেন আপনি আমার কথা বুঝতে পেরেছেন হ্যাঁ যিনি করবেন তিনি সব পাবেন আর যিনি করবেন না তিনি কি হবে না গুণাগার হবেন না এটা তিনি বলেছেন কিসের ক্ষেত্রে সুননাথের ক্ষেত্রে এটা হল সুনের পরিচয় এটা শুধুমাত্র একটা প্রেক্ষা থেকে বললাম মানে হানাফি থেকে হানাফি মজাহুর বক্তব্য এখানে তুলে ধরলাম আমার বন্ধুগণ সুন্নতের এই যে যে সংজ্ঞাটা আমি উল্লেখ করলাম এই আমরা যাব উসুল সংজ্ঞা শূন্য রয়েছে এটা হলো ফেক কে মানে যাতে করে ফেকের দলিল গুলোকে পর্যালোচনা করা যেতে পারে মানে বিধানগুলোকে গুলোকে পর্যালোচনা করার জন্য যে দলিল রয়েছে এই দলিলের মূলত যে পর্যালোচনা করা হয় তাকে এটা হচ্ছে যেটা সেটা হলো মানে অন্য যা কিছু রয়েছে নবী সালামের কাছ থেকে পাওয়া গিয়েছে কাছ থেকে যা এসেছে না এই বিষয় নিয়ে তারা এখানে আলোচনা করে দিন বন্ধুগণ উসুর উদ্দিন আকিদার বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করেছেন তারা শূন্যতের যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা আমাদেরকে জানতে হবে সেই সংজ্ঞাটা হচ্ছে আমরা সীমাবদ্ধ করে নিয়েছি যে করলে সহ আছে না করলে কোন অসুবিধা নেই আবার আমাদের সমাজের মধ্যে একদম লোক এ কথাও বলেন এ কথাও শোনা যায় যে যদি আপনি না করেন তাহলে নবী সাল্লা সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবে আবার আমার কাছে একজন বলতেছে যে আচ্ছা আল্লাহর জন্য এই সবটাই মূলত আমাদের সমাজের মধ্যে কি রয়েছে প্রচলিত রয়েছে এবার আসুন সুনাতের সংজ্ঞার উদ্দেশ্যে ইসলাম বলেন একটু ভারত করেছিলেন প্রথম এই কিতাবের এক নম্বর মধ্যে ইমাম আবু মুহমাহরি রহমতুল বলেন আল ইসলাম আপনি এতক্ষণ পর্যন্ত ফকিরাজ বলতেছেন সুন্না করলে সব আছে না করলে গুনা হবে না বা করলে গুণা হবে এর সাথে এই মিলে আছে কিনা এই সংখ্যা মিলা আছে কিনা দেখেন আবু মোহাম্মদ দরবাহারি রাহু তুলালাই যেহেতু নবী সালামের কাছে যেটা পেয়েছি পুরো স্ট্রং টাইম নবী কাছ থেকে আমরা পেয়েছি ঠিক কিনা সুনার বাহিরে কোনো জিনিস আমরা নবী সাল্লাহ্লামের কাছ থেকে পাই নাই ইসলামের মধ্যেও নেই আছে কিনা ইসলামের মধ্যে সুনার বাইরে কোন জিনিস থাকবে না প্রশ্নেই আসেনা সুনার মধ্যে ইসলামের বাইরে কোনো জিনিস থাকতে পারে তিনি উল্লেখ করেন তিনি বলেন শেখুল ইসলাম ইসলাম কুবরা এর মধ্যে বলে মহবুফ ফার মধ্যে তিনি এই কথা আবার উল্লেখ করেছেন সুন্না এর পরিচয়ের মধ্যে চারটি মৌলিক বিষয় রয়েছে যেটি সুনার মধ্যে চারটি অথবা পাঁচটি তিনি বলেন্লাম এবং তার যার উপর প্রতিষ্ঠিত ছিলেন যে ব্যবস্থার উপর উপর সেটাই হচ্ছে এক নম্বর দিক থেকে সুতরাং আপনার কর্মনীতি কি হবে কোন কর্মনীতিতে আপনি নবী সাল্লাহামকে ফলো করবেন নবী সালামের আমল গুলোকে পালন করবেন সে কর্মনীতি কি হবে সেটা নবী সাল্লাহামের মধ্যে পাবেন তারপরে ওয়াকাউলান এবং আমলের দিক থেকে এটা হচ্ছে কোনো সুযোগ নেই এখান থেকে বের হওয়ার সুযোগ নেই এবার আসুন আমরা নবী হাদিসে যাই হাদিসে গেলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে হাদিসে গেলে আমরা দেখতে পাবো নবীম কোনটাকে সুন্দর বলেছেন বন্ধুগণ উপেক্ষা করল ফালাই সে আমার অন্তর্ভুক্তই হতে পারবে না আপনাকে আগে আমরা যে সংজ্ঞা দিলাম শূন্যতের আর সুন বলতে আমরা যেটা বুঝলাম আমরা শূন্যত বলে মনে করলাম যে মাতার মধ্যে আমরা আমাদের নিজেদের মাথার মধ্যে নিয়েছি এই ধারণার মধ্যে ভুল রয়েছে নবী সাল্লাম বলতেছেন যে আমার শূন্যত থেকে বিখ হলো যে আমার থেকে মুখ ফিরে নিল সে আমার দলভুক্ত হতে পারবে না সে আমার দলভুক্ত হতে পারবে না ব্যাপারে আল্লাহিন তোমাদের নবী সালামের জন্য হেদায়তের সুনো তিনি বলেন যদি তোমরা তোমাদের ঘর এগুলোতে ঘরের মধ্যে আদায় করে থাকো ব্যক্তি। তার ঘরের মধ্যে তার মত যদি করলে নবী সাল সুন ছেড়ে দিলে তার বর্জন করো তাহলে তোমরা পদপ্রষ্ট হয়ে যাবে তোমরা ব্যর্থ হয়ে যাবে এখানে কি বুঝলেন এখানে সূন্যত করলে তার কোন ধরনের তিরস্কার করা হবে না করতেছেন তোমরা তোমাদের নবীল সূন্যদকে তরক করো তাহলে আবুদাউদ্ছেন যদি তোমরা তোমাদের নবী আসলামের সুন্নত কে তরক করো তাহলে তোমরা কুফুরের মধ্যে লিপ্ত হয়ে যাবে তোমরা কাভির হয়ে যাবে বন্ধুগণ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সুন্নত মূলত বর্জন করলে আমরা যে ধারণা করেছি যে সব হবে না ফলে হাদিসদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন ইমাম ইয়াহা এব মহাজার রাজি আলাহ তিনি বলেন যে মুমিনদের রাস্তার मूल नीति चार्ट उल्लेख कर चार मूल नीति व्यक्ति रास्ता के निर्धारण कर যে রাস্তার উপর ইমান ঘর নিজে থেকে পরিচালিত করবে যে পথের উপর ইমান ধারগড় অটুট কোন ভাবে বিচ্ছুত হবে না সেই পথের চারটি মূলনীতি হচ্ছে আর এর বিপরীত হচ্ছে বেদাত সুতরাং কেউ যদি সূন্যার মধ্যে কারো পদস্কলন হয় সূন্যার ব্যাপারে যদি কারো বিচ্ছুতি হয় সুন্দর ব্যাপারে যদি কেউ মিসগাইড হয়ে যায় তাহলে সে বেদাত লিপ্ত হয়ে যাবে থেকে যদি কেউ মিসকাইড হয়ে যায় সে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে ফলে আল্লাহ নবী সালীবসাল্লাম সুন্নাহ বিচ্ছুতি কে নবী সাল্লাহুলী ইসলাম মত বিভ্রান্তির কথা বলেছেন আমি দেখি নবী সাল্লাহু ইসলাম শেষ সময় যে খোদ্ বাগুলো দিয়েছিলেন এটি বিদায় হজের খোদ্বা নয় তার মর্ মধ্য বর্ণনা করে তিনি বলেন তারাকুমাথি যে তোমাদের কাছে আমি দুটি জিনিস শেখে যাচ্ছি তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো লাল তাদিল্লু তোমরা কখনো না। তোমরা বিভ্রান্ত হবে না তাই নবী সালিসনাতের বিষয়ে মূলত আমাদের মধ্যে বড় ধরনের মিসকনসেপ্ট রয়েছে ভুল ধারণা রয়েছে আমরা সুন্নতকে আমার সীমাবদ্ধ করে নিয়েছি ফরজ ওয়াজিব নয় এই কাজগুলোর মধ্যে কিন্তু না সুন্না মূলত নবী দ্বারা সাব্যস্ত হতে হবে নবী সাল হাদিসের মাধ্যমে সাব্যস্ত হলে সেটা শূন্য হবে আর এর বিপরীত কাজ আছে যে কাজগুলো নবী সাল্লাহাম করতে বলেন অথবা নবী সাল্লা উলিস্লাম যেগুলো বর্জন করেছেন বর্জন করেছেন সেই কাজগুলো মূলত সুন্দর মধ্যে অন্তর্ভুক্ত হবে না এক্ষেত্রে শেখুল ইসলাম তামির ফাদার মধ্যে একটি কায়দা উল্লেখ করে দিয়েছেন একটি মূলনীতি উল্লেখ করেছেন সেটা হলো এই সেটা ছেড়ে দিয়ে কিভাবে শূন্য হবে সুতরাং সেখানে সে কাজ করা কোনোভাবে কিভাবে হবে না বরং বেদাত হবে সময় উপস্থিত আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে শেষ কথা বলবো সেটা হচ্ছে এই বর্ণনা কিন্তু আবার শুননার মধ্যে উল্লেখ করেন তিনি বলেন যে অমরুল খতাব আল্লাহ বলেছেন যে অচিরেই একদল লোক আসবে আমার উন্নতির মধ্যে এমন একদল লোকের আবির্ভাব আপনার কি মনে করেন আসনে অনেক আগে এসে গিয়েছে যারা হাউদ কে অস্বীকার করবে যারা শাফাত কেউ স্বীকার করবে সুন্নাহ যারা সুনাত কে অস্বীকার করবে সুননাথ কে অস্বীকার করবে অস্বীকার করার মতো এখন একদল বন্ধু মাহবিরের মধ্যে আলোচনার মধ্যে প্রোগ্রামের মধ্যে বলতেছে যে হাদিস মারা যাবে সুন্নত মারা যাবে না সুন্নত মারা যাবে হাদিস মারা যাবে না ঠিক কিনা এরকম কথা শুনলেন কিনা থেকে এই বক্তব্য কারা তাদেরকে শিক্ষা দিয়েছে সমস্ত উসুরের কিতাব পড়েন সবগুলো কিতাবকে একসাথ করে যদি দেখেন স্পষ্ট বলতে পারবেন হাদিস আর সুনার মধ্যে হানাফি ফেখের মধ্যে সামান্যতম কোন পার্থক্য করা হয়নি কোথাও সুতরাং যে সমস্ত বন্ধুগণ যারা সুনীকার করবে সুন্নতকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের মধ্যে আপনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন এরপরে নবীলাম বলতেছেন তারা ওই লোকের কথা স্বীকার করবে না জাহান্ন থেকে বের হতে পারবে বের হয়েছে কিনা লোক আপনার শুনছেন কিনা হ্যাঁ এই ধরনের লোক বের হয়েছে যাদের বক্তব্য রয়েছে আপনি ইউটিউবে দেখেন বলতেছে চাই যাওয়ার পরে আর পারবে না এই আপনি কি মনে করেন না শুনে এই কথাগুলো বলেছেন প্রশ্নই আসে না যেহেতু এগুলো এবার আন্দাজের উপর বলার বিষয় নয় ফলে যখন জানি না আমরা মনে হচ্ছে অস্বীকার করতেছে এমন একটা অবস্থার মুখোমুখি হলো তখন এই বক্তব্য কাছে নিয়ে আসা হলো তখন আল্লাহ রাসুল না আমি আব্দকে জিজ্ঞেস করবো আগামীকাল কিভাবে সে হাউদের বিষয়টি অস্বীকার করতে পারে আমি তো মনে করিনি নিজে আমি তো মনে করিনি এত দ্রুত আমরা সুন্না সুন্নার অনুসরণের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি প্রকৃতিরিত হয়ে যাচ্ছি কিনা নবী সাল ইসলাম সুন্না ব্যাপারে আমরা কি এমন পর্যায়ে চলে যাচ্ছি কিনা সুন্নাকে অস্বীকার করে করার মতো আমরা তো ওই পর্যায়ে চলে যাচ্ছি কারণ আপনি একজন বর্ণনাকারী হাদিসকে খবর ওয়াহেদ বলা হয় মানে যে হাদিসটা একজন বর্ণনাকারী বর্ণনা করেছেন তাকে কি বলা হয় খবরুল ওয়াহেদ বলা হয় তাকে তারা বলেছেন যে খবরুল ওয়াহেদ কি হবে না একসাথে দেখতে পাবে যে তিনটা শর্তকে তারা সবাই একমতে উল্লেখ করেছে আর দুইটি শর্ত নিয়ে তারা একতলাপ করেছে তাদের মধ্যে কি রয়েছে একতলাপ রয়েছে যে তিনটি শর্তের কথা তা উল্লেখ করেছেন এই তিনটি শর্তে হবে ওয়াহেদ কি হবে না যদি এই শর্তগুলো পূরণ না হয় এই বাদ মধ্যে খবর ওয়াহে দলিল হবে না এক নম্বর শর্ত বন্ধুগণ সেটা হলো যে যেমন কাজ করতে পারবে না যে কাজ তার রে পরিপন্থী যে বক্তব্য দিয়েছে বক্তব্যের পরিপন্থী কাজ যদি তিনি করেন তাহলে তার রেওয়ারটা বাতিল হয়ে যাবে তার রেওয়ার কি করা যাবে না আমল করা যাবে না বর্ণনা হলে কি হবে না গ্রহণযোগ্য হবে না একজনের বর্ণনা হলে গ্রহণযোগ্য হবে না এটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না হাদিস হিসেবে গ্রহণযোগ্য হবে না তিন নম্বর শর্ত আল্লাহ বিপরীত হতে পারবে না। এই তিনটি শর্ত পূরণ করে একটি মধ্যে তিনটি শর্ত পূরণ করা যাবে একটি হালিশনে সলাহের একটি মাস চালার জন্য তারা এই শর্ত তিনটি শর্ত পূরণ করে একটি খবর ওয়াহেদি দলিন দিতে পারবে না আর বাকি শর্ত গুলো বাকি দুটি শর্ত আমি বললামই না একটা হাজার কারণ হচ্ছে যখনই আপনি বলবেন যে তখন আমি বলবো যে এই খবর কেয়াস কেয়াসে করবো কেয়াস বক্তব্যের সাথে আমরা নিজে থেকে মজবুত করতে পারি শক্তিশালী ভাবে পারি নবী সাল্লাহ আদিস কে গ্রহণ করতে পারি নবী সুন্দর গ্রহণ করতে পারি সমস্ত কিছুর উদ্ধারে আসতে পারলে তাহলে আপনি দেখবেন যে আপনি বিচ্ছুত হবেন না এটাই হচ্ছে ক্ষমতায় একমাত্র পথ তাই এই শূন্যকে আকৃতির জন্য চেষ্টা করেন ইসলামকে ধরতে পারবেন ইসলাম থেকে আপনি বিচ্ছুত হবেন না অন্যথায় আপনাকে মূলত বিভিন্ন চোরাই গলিতে নিয়ে গিয়ে আপনাকে বলবে যে অনেক কিছু হবে কথাকে বুঝতে পেরেছেন শয়তান মোবাইল চুরি করবে না শয়তান আপনার বই চুরি করবে না শয়তান আপনার জামা কাপড় চুরি করবে না শয়তান আপনার বিপকে চুরি করবে না কারণ শয়তানের এগুলোর অভাব নেই কিন্তু শয়তান যে জিনিসটা আপনার চুরি করে দেবে সেটা হচ্ছে আপনার ইমান এবং হেদায়ত আপনার থেকে চুরি করে নিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না কোন পথে আপনার ইমান এবং হেদায়তটা নিয়ে গিয়েছে সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে এই পথে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে যদি আমরা সত্যিকার সতর্ক হতে পারি তাহলে এই পথে আমরা বন্ধ এবং বিভ্রান্ত হব না ফলে আল্লাহ নবী সাল সাল্লাম আমাদেরকে একথা স্পষ্ট করে বলে দিয়েছেন যে সুন্নাতে বিপরীত যত কাজ আছে এগুলো বিভ্রান্তির বাইরে কিছুই নেই এখন আপনি যদি প্রকৃতির কে বলেন যে নবী হাদিসের মধ্যে আছে আপনি যে কাজটা করতেছেন এটা কোথায় আছে আছে আছে আরে আছে আছে মানে কোথায় আছে বলে কিতাবগুলো এখন মানুষের নাগালের মধ্যে রয়েছে সন্ধ্যার কিতাব গুলো মানুষের নাগালের মধ্যে রয়েছে সুতরাং আমার বন্ধুগণ আপনারা নবী সাল্লা সন্ধ্যার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নিজেদের আহম সংশোধন করেন আপনার নিজের তো কোন পরিবর্তন হলো না আপনার নিজের আমলে তো কোন সংশোধন হল না আপনি কখন সংশোধিত হবেন আপনি কি মনে করেছেন যে সংশোধনের জন্য আরো সময়ের প্রয়োজন আছে আমার বন্ধুগণ সংশোধনের সময় আপনার কাছে নেই কারণ আপনার সংশোধনের জন্য যদি আপনি সময় নিতে চান হতে পারে যে আপনি আর সেই সুযোগ পাবেন না কারণ আল্লাহ হব আলমিন আল্লাহ হব আলমিনাল্লাবসাল্লামের প্রত্যেকটি আমলকে নবী সালাম সুন্নার সাথে মিলাই ফলে নবী সাল্লাবলী সাল্লামের প্রত্যেকটি কাজই যদি আপনি সেটা দুনিয়াবি কাজ হয় আর শুধুমাত্র নবী সাল্লাহসাল্লাম করেছেন অনুসরণ করার জন্য নবী সাল ইসলাম কালোবেসে যদি করে থাকেন তাহলে আপনি এর জন্য সব পাবেন যেমন নবী সাল্লা ইসলাম পাগড়ি দিয়েছেন মাথায় ঠিক আছে এখন মাথায় কেউ যদি নবী পাগড়ি দিয়েছেন জন্য কেউ যদি মাথায় পাগড়ি দেয় কিন্তু পাগলির কারণে সব হবে বা পাগলি দেওয়া শুন এই বক্তব্য দেওয়া যাবে না এই বক্তব্য দেওয়া যাবে না তার কারণ হচ্ছে নবী সালামের যে কাজগুলো নবী সাল্লাহাম স্বাভাবিক ভাবে স্বভাব সামাজিক ভাবে করেছিলেন তার মধ্যে সবাই মাথার প্রতিছেন নবী সাল ইসলাম দিয়েছেন এটাকে আপনি নবী সালাম ভালোবাসার জন্য যদি করে থাকেন তাহলে অবশ্যই পাবেন শুধু পাগড়ির কারণে নয় যেমন নবী ইসলাম আপনারা জানেন যে নবী ইসলাম লাউ খেয়েছেন খেয়েছেন কিনা এখন যদি কেউ লাউ খায় নবিস্লা ইসলামের ভালোবাসার জন্য নবী সাল্লাহ অনুসরণ করার জন্য সব পাবে কিনা কিন্তু এমনি যদি আপনি মানে লাউ খাতে খেতেই থাকেনা বলেন যে লাউ খাওয়া লাউ খাওয়া লাউ হবে কিনা এটা আমাদেরকে বুঝতে হবে সুন্নাদের কতগুলো আর জাউল্লাহ আমরা আমাদের আলোচনাকে শেষ দিকে নিয়ে যেতে চাই আল্লাহাবুল আলমি আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা সুন্না অনুযায়ী নিজেদের জীবনকে তৈরি করতে পারি গঠন করতে পারি বলুন বন্ধুগণ এরপরে আমি আপনাদের সামনে একটি নতুন একটা সুসংবাদ প্রচার এবং প্রসারের কাজ করেছেন এক্ষেত্রে নোয়াখালী আলেমদের ভূমিকা এক্ষেত্রে নোয়াখালী আলেমদের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা আসলে সারা বাংলাদেশের মানুষ আমি যেখানেই যাই কথা তারা বলে যে অমুক আলেম নোয়াখালী থেকে এসে আমাদের এখানে মূলত এই প্রতিষ্ঠান করেছে বুঝতে পেরেছেন এমনকি আমি একবার কুষ্টিয়ারে একটা মানে সেটাকে কালাচানপুর বলে মনে হয় না একটা আছে নাই কালাচানপুর কালাচানপুর গিয়েছিলাম একটা বড় মাদ্রাছা যে রয়েছে কুষ্টিয়ার এটার প্রতিষ্ঠাতা নোয়াখালী থেকে তিনি গিয়েছেন তো আমি আহ এই কথাগুলো এই জুটে বললাম নোয়াখালী মানুষগুলো সারা বাংলাদেশে ইসলামের কথা তুলে ধরেছে কিন্তু ইসলামের এই শহীদ আবারটাকে করার জন্য এই জন্য আমি মনে করে থাকি যে আপনারা সবাই মিলে মানে এখানে একটা সুন্দরভাবে যাতে করে অর্গানাইজড ওয়েতে সংগঠিতভাবে সুন্দরভাবে কোনো দল নয় কোনো গ্রুপ নয় কোনো গোষ্ঠী নয় সম্পূর্ণ ইসলামকে সামনে রেখে যদি আমরা এখানে একটা নিজেদের ধাবাতি ময়দানকে মুক্ত করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটা প্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে ইতিমধ্যে আলোচনা হয়েছে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে অবশ্য শেখ মুফতি ড ইমাম হুসাইকে মাদাস নোয়াখালী এই নামেই সম্ভবত এই প্রতিষ্ঠানটি চালু হবে আমরা আশা করবো ইনশা আল্লাহ আপনারা সবাই এর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবেন বন্ধুগণ হতে পারে যে আজকে এই মাদাসূত্র হাদিসের শুরু হয়েছে মানে এই সামান্য শুরু থেকেই হতে পারে এটা আস্তে আস্তে করে একটা পরিণত হবে যার মাধ্যমে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই কাজের সাথে শুরু থেকেই সম্পৃক্ত হন যারা শুরুতে সম্পৃক্ত হবে তাদের মর্যাদা আর যারা শেষের দিকে সম্পৃক্ত হবে তাদের মর্যাদা এক হয় না ইসলামের মধ্যেও এক হয়নি যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে আর যারা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে আর যারা এর পরবর্তী পর্যায়ে ইসলাম গ্রহণ করেছে তাদের মর্যাদা আল্লাহ সুহানোর মধ্যে এক পর্যায়ে দেননি এখান থেকে আমি স্পষ্ট করে বলতে চাই আপনার এর সাথে এই প্রতিষ্ঠানের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করুন এবং এর মাধ্যমে আমরা এখানে যে কাজ রয়েছে সে কাজটাও করতে পারি আল্লাহ সোবাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন